টিভি Bangla মানবতার সমাধান বাংলার দূরেরও কাছের সম্মানিত দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমরা হাদিসের কাহিনী আপনাদের সামনে ধারাবাহিকভাবে অনেকগুলো উপস্থাপন করেছি যে সমস্ত হাদিসের মধ্যে রয়েছে প্রাণবন্ত আলোচনা যার মধ্যে রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এবং পরলৌকিক জীবনের খোরাক আমরা সে সমস্ত হাদিসগুলোকে আপনাদের সামনে পেশ করতে সচেষ্ট হয়েছি জানি না আল্লাহ আমাদের এই খেদমত কতটুকু কবুল করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও সেই ধারাবাহিকতায় একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে যে হাদিসের মধ্যে রয়েছে কাহামতের মাঠের বর্ণনা সাতটি ধ্বংসাত্মক বিষয়ের বর্ণনা যে ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন যদি আমরা সতর্ক থাকতে পারি কামতের মাঠে পাব মুক্তি আর যদি সতর্ক না থাকতে পারি তার মধ্যে জড়িয়ে পড়ি তাহলে সেই পরকাল হবে আমাদের জন্য ব্যর্থতায় পর্যবসিত আসুন আমরা এই ঘটনাটি আমাদের আজকের যে সমস্ত আলোচক রয়েছেন প্রথমেই তাদের পরিচয়টা করিয়ে দিই রয়েছেন শেখ আব্দ যাকবিন ইউসুফ আসসালাম আলাইকুমুল্লাহাত এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক আসুন আমরা ঘটনাটি আমাদের ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে আগে শুনি আবহাওয়া যেন বর্ণনা করেন যে রাসল্লাহ আসসালাম বলেছেন ইস্তানুসব আলমু বেকাতি তোমরা ষাটটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো প্রথম বলেছেন আল ইশরা কবিল্লা এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শরিক করা তারপর তিনি বলেছেন ওয়াসের এবং জাদু জাদু থেকে বেঁচে থাকো তৃতীয় বলেছেন কত বেগাইর হাক যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কোনো আত্মাকে অন্যায়ভাবে হত্যা করা তা থেকে বেঁচে থাকো সোল্লা সাল্লাম বললেন জাহা যেদিন যুদ্ধ হবে যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না এটা ষষ্ঠ সপ্তম নম্বর বলেছেন সম্পর্কে জানে না মানে তার এই বিষয়টা সম্পর্কে এখন জ্ঞানে নেই অথচ তাকে অবাদ দেওয়ার অবাদ দেওয়া হচ্ছে সুরক্ষিতা যে মেয়েটা তাকে এই বিষয় থেকে অহবাদ দেওয়া থেকে বেঁচে থাকা এই জিনিস ধন্যবাদ ভাষায় আমাদের সামনে হাদিসের ঘটনাটা শোনালেন শুধু দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে আলোচনায় ফিরে আসছি যে হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি মহানবী মোহাম্মদ রসুল্লাহ যে সতর্ক করলেন যদি আমরা এর থেকে সতর্ক থাকতে পারি আলহামদুলিল্লাহ আমরা পুরস্কৃত হব। আর যদি সতর্ক না থাকতে পারি এর মধ্যে জড়িয়ে পড়ি তাহলে কামতের মাঠে আমরা বিফল মনোরাত হয়ে যাব আল্লাহ আমাদেরকে পানা দান করুন সম্মানিত সুদী আমরা যাচ্ছি ডক্টর হিজবুল্লা সাহেবের কাছে এর শিক্ষণীয় বিষয় আলোকপাত আসলে এই হাদিসের মধ্যে যে সাতটি বিষয় আলোচনা করা হয়েছে আমরা যদি তাকাই আমাদের জীবনের সাথে ষাটটি বিষয় কিন্তুভাবে জড়িত প্রথমে বিল্লাহ এর উপরে অনেক আলোচনা হয়েছে আল্লাহ সব গুণা মাফ করবেন এমনকি কবির আচ্ছা অসংখ্য হাদিস হয়ে গেছে সেরেকের ব্যাপারে যে সেরেক যাদের অন্তরের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেনা এবং আল্লাহবাদের মধ্যে বলা হয়েছে আল্লাহ ইউসি কবি এরপরে আসেন শেহ এই শেহটা জাদুটা এটা হতো মুসা আলি ইসলামের যুগ থেকে চলে আসছেন এবং কোরআনে পাকের মধ্যেও সুলাইমান আলহাসলামের কথা বলা যত আলাম সুলাইমান এখান থেকে ওলামা একরাম সর্বসম্মত কোরআনের নস যারা বলেছেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে হারান কিন্তু দুঃখজনক হল সত্য এখন গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশে বিদেশে এই শেহের প্রচন্ড আকারেলাভ করেছে প্রভাব ফিলছে। মানুষ এর ধারা প্রভাবিত হয়ে যাচ্ছে এমনকি শুধু সেটা নয় এটা তো একটা শেয়ার আছে মানুষের ক্ষতি করার জন্য এই আবার মানুষ মধ্যে কি জানি বলে কষ্ট দেওয়ার জন্য আবার এই শেহরের আরেকটা রূপ এখন বেরিয়েছে প্রদর্শনীর জন্য বিনোদনের জন্য বিনোদনের জন্য বিনোদনের জন্য আর এই শেয়ের আসলটা কি বলছি ইউলা তাসা। ঠিক আছে মানে চোখের একটা অথবা অন্য যেকোনো ভাবে এটা সম্পূর্ণ এরপরে রেবা আক্রিবা রেবা যে সম্পূর্ণ হারাম এটা যুগ যুগ ধরে আল্লাপা আমাদের সামনে বলেছেন কোরআনে পাকের মাধ্যমে এবং রেবা চালু ছিল কিন্তু আল্লাহ বলেছে না রেভা অর্থনীতি ব্যবস্থাকে চাঙ্গা করে না শোষণ করছে এবং এটা সারা দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহর হ্যাঁ রেবা কোরআন পাকের মধ্যে যেমন আছে হাদিসের মধ্যে তার রয়ে গেছে তো এই রেবা থেকে আমরা কিন্তু মুক্ত হতে পাচ্ছি না আমরা মানে জেনে শুনে তবায় ও কারহান দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এবার তো জড়িয়ে পড়তেছি এ থেকে আমরা কিভাবে রেহাই পাবো সেটা আমাদেরকে ভাবতে হবে যতটুকু সম্ভব আমরা একেবারে চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ইচ্ছা করি আর না করি এবারে গেছি আল্লাহর পাখি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে কিন্তু আমাদের কোনো ইয়ে থাকবে না এজন্য এ থেকে বাঁচার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে চেষ্টা করতে হবে তো এভাবে রসুল সাল্লাহ আলিয়া আরো যে কতটুকু কথা বলেছেন একেবারে আমি দেখেছি এটা যেন মনে হয় চেতনাটাকে নিজের হিসাবটা নেওয়ার জন্য এই জন্য আমি আমার প্রিয় দর্শক ভাই বন্ধুকে বলবো যে আল্লাহ রাস্তা আপনার এই হাদিসটা আলহামদুল্লাহ শুক্রিয়া জাজাকাল্লা খায় আসলে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন যা প্রত্যেকের জানা একান্ত জরুরি এবং জেনে সে অনুপাতে আমল করাও জরুরি না হলে এতো পরকাল হারাবে এ না কে যদি মারা যায়েরক অবস্থায় তাহলে সেই জাহান নামে যাবে তাহলে অবশ্যই এটা একটা ধ্বংসাত্মক আমল এতে আল্লাহকে খাটো করা হয় আল্লাহর সাথে আরেকজনকে শরিক করা হয় আল্লাহকে ডাইরেক্ট অপমান্ত করা হয় এটা একটা কর্ম দিয়ে তার মানের হানি করা হয় যার কারণে এরপরে যেটা আল্লাহ রাসুল বললেন সেটা হচ্ছে বলেছেন যে মান কাতালা নাফসান বেগাইরে হাক্কিন কেউ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে ফাঁদা নার। সে জাহান নামে যাবে অন্য জায়গাতে বলেছেন যে একজন মানুষকে হত্যা করা যেমন সারা পৃথিবীর মানুষকে হত্যা করা তেমন জাদু তো একটা শেরেকি আমল কেননা এতে এমন কিছু দেখানো হয় যেটা মানুষ করতে পারে না আল্লাহ করতে পারেন এই জন্য আবু হরের রাজি বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে এই স্পষ্ট একটা ধ্বংসাত্মক আমরা করা থেকেও বিরত থাকবো এবং দেখা থেকেও বিরত থাকবো আমরা মুসলিম ভাই কে বলতে চাচ্ছি এই ধরনের কর্ম থেকে আপনারা বিরত থাকুন কোথাও হলে আপনারা দেখবেন না সেটা একটু বা অন্যান্য দিক ভিন্ন কথা কিন্তু কিন্তু আমরা জাদু বলতে সাধারণত আমাদের দর্শকদের অনেক বলতে আমরা কিন্তু যেটা বা যেটা আল্লাহ করতে পারেন এরকম ক্ষমতা মানুষের সামনে পেশ করা বা দেখানো অলৌকিক যেটা চোখের ভাবে মানুষের সামনে পেশ করা হয় তবে ম্যাজিক হারাম এখান থেকে যেটা ম্যাজিকের মধ্যে আমি একটু করি মানুষের মধ্যে কিন্তু একটা খারাপ ধরনের জন্মিকের ব্যাপারও অবশ্যই যখন সে ম্যাজিকটা দেখায় অত্যাশ্চর্য ম্যাজিক একটা মানুষকে উপরে তুলে ফেললো আমরা অল্প সময়ের জন্য আপনাদের কাছ থেকে ছোট্ট একটু বিরতি নিচ্ছে বিরতির পরে আবারও আমরা উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল যে ইসলাম ন रक्षा कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीला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 दर्शक श्रोता बिरतर पर आबारो আমরা ধারাবাহিক আয়োজনে ফিরে আসতে পারলাম হালিল্লাহ হিল হ্যাম আপনাদেরকেও ধন্যবাদ সাথে থাকার জন্য যে আলোচনা আমরা করছিলাম যে যাদুর বিষয়টি আসছিল বা যে সাতটি ধ্বংসাত্মক কাজ যা থেকে আমাদের নিষেধ করলেন সেটা কতটা আমাদের জন্য ভয়াবহ আসুন আমরা আলোচক মন্ডলীর কাছ থেকে শুনি ডক্টর আলহামদুলিল্লাহ যে ষাটটি বিষয়ের আমরা আলোচনা করছিলাম দেখছি এবং এতে বোঝা গেল যে আল্লাহর হক প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য করেছেন দুইটাই কেন শির কেন সিরিক হবে আল্লা তালা কোরআন করিমি উল্লেখ করেছেন যে অমা কা বোঝা গেল যে জাদু করবে সত্যিকার জাদু যেটা মানুষের অবস্থার পরিবর্তন করে ক্ষতি করে হয়েছিল এবং এটা অনেকের উপরে এখনো আছে অনেকে মানুষের ক্ষতি করা আছে সেই জাদুটা কি জন্য শিরিক এই জন্য এখানে ক্ষতি লাভ ক্ষতির যিনি মালিক তার থেকে নিয়ে আরেকজনকে দেওয়া হচ্ছে না করে এইরকম এরকম সে শিখতে পারে না আর যে ব্যক্তি বিশ্বাস করতেছে যে আপনি বলেন হাদিসের ভিতরে যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করবে সে বিশ্বাসের অর্থ হচ্ছে মানে কারো ক্ষতি বা কারো উপকার শিরকে এবং এটা শিরকে আকবর শিরকে আকবর হওয়ার কারণে জাদুকরের শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড জাদুকর শাস্তিও মৃত্যুদণ্ড আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আসার ওনার থেকে অবশ্যই তিনি বলছেন যে এই জাতীয় জিনিসগুলো এই জন্য সিটকের পরে স্থান দেওয়া হয়েছে কারণ এটাও এক ধরনের শিট এটা হ্যাঁ তারপরে কত বলা হয়েছে যে হাসার মাঠে সবচেয়ে বেশি যে ব্যক্তি হত্যা নিয়ে আসবে হত্যার অপরাধ নিয়ে আসবে তার কোনো বাচার উপায় থাকবে না সবচেয়ে খারাপ অবস্থা সে থাকবে কারণ সে আসলে তিনটা হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে কিন্তু ব্যক্তি আল্লাহর বান্দা সে হক নষ্ট করেছে তার ব্যক্তির নষ্ট করেছে তিনটা অধিকার কারণে আরো বড় হওয়ার কারণের ব্যাপারে যাদেরকে থাকলে পাপ নিতে হবে তার একটি হচ্ছে যে রক্ত হত্যার বিষয়টি আসলো কিন্তু আজকে দেখুন সারা বিশ্বব্যাপী মানুষ মারার যে একটা পায় চলছে বিভিন্ন ভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ রাজনৈতিক কন্দল বা ভ্রাতৃঘাতি এমনকি এটাকে তারা সামাজিক মানে হচ্ছে কি যে প্রতিপক্ষ কে ঘায়াল করার জন্য প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করার জন্য একটা প্রতিপক্ষে ঘায়াল করতে চাই তাদের এক দুজনকে হত্যা করে দেয় সব ঠান্ডা হয়ে যাবে এমন একটা এখন তো যে আমাদের সেই দেখতে পাচ্ছি আমরা যাকে হত্যা করা হচ্ছে তিনি নিজেও জানেন না যে আপনি মানে দলীয় দ্বন্দ্ব যখন সমাজে বেশি হবে তখনই এটা বেশি হবে আবাহ মানুষ তার চাচা হত্যা করবে তার চাচার ছেলেকে হত্যা করবে আত্মীয় কে হত্যা করবে কেন মানুষ পিতাকে চাচাকে হত্যা করবে কেন তাহলে কি আমাদের কোন বিবেক থাকবে না কেন আমরা চাচাকে পিতাকে আত্মীয় জনকে হত্যা করবো তখন আল্লাহ রসুল বলেন লা পরের বাক্যটা রসুল বলেন অফল হাবাও নাস। সমাজের যারা নেতৃত্ব দিবে তারা হবে বোকা বুদ্ধিহীন ইতর শ্রেণীর অন্য জায়গাতে বলা হয়েছে রাজল উত্তাপ যখন সমাজের দায়িত্ব পালন করবে একেবারে নিম্ন শ্রেণীর দ্বন্দ্ব বেশি হলে মারামারি বেশি হবে সেটাই কি আল্লাহ রসুল বললে যে হারাজ বেশি হবে মানে মারামারি বেশি হবে পাশাপাশি এখানে একটি জিনিস তাহলে প্রকটিত হয়ে ওঠে সেটা হচ্ছে এই सर्वोच्चृंग अवस्थान कर दावी सभ्यो तत्कालीन समय मानु जाहल দেখা যায় বেশিরভাগই মানবাধিকার সংশ্লিষ্ট আজকে যে আমরা মানবাধিকারের স্লোগান তুলি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইহাদৃষ্টি যে আমার রাসুল সাল্লাম তো সে দেড় বছর আগে মানুষের অধিকারের কথা বলে গেছেন এরকম অধিকার আর কে দিয়েছে যে মানুষ সম্পর্কে পৃথিবীর মানবাধিকার নিয়ে যত স্লোগান অর্থাৎ সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ করলো মানুষকে হত্যা করিপার মানবাধিকার কথা বলছেন শেখ আহমদ এখন কি বলছে আপনি একজন না দুইজন না দশজন না জন না হত্যা করেন বহু দেশ করা হয় যে নারীদেরকে বঞ ইসলাম বা কিছু না অথচ দেখেন কোরআন এবং হাদিসের কোথাও এই কথা বলা নেই যে কোন পুরুষকে জেনার অবাদ দিলে তার জন্য এই শাস্তি বিশেষভাবে সেটা অন্যায় সুস্পষ্ট প্রমাণ ছাড়া তাহলে যে অপবাদ দিবে তাকে বেত্রাঘাত করতে হবে একজন নারীকে কতটুকু মর্যাদা ইসলাম তার অধিকার যারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং আদিল্লা ভিত্তিক মানে প্রমাণপঞ্জী সহকারে আপনাদের সামনে অনেক আলোচনা নিয়ে আসলেন এই সাতটি সতর্কীকরণের বিষয় সম্পর্কে আসুন আমরা হকাল এবং পরকালের মুক্তিকে যদি সুনিশ্চিত করতে চাই তাহলে নবী করিম সাল আলী আসসালাম ঘোষিত এই সাতটি বিষয়কে আমরা ভয় করি এবং এর থেকে সতর্ক থাকি আল্লাহ সুবাহ আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিনালামালাইকুম রহমতুল্লাহি t mm -hmm. দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন মানবতার সমাধান धुनिक सभ्यताओं समाज प्रति सोमवार मंगलवार रे एगारोन सम्प्रचार सकाल साढ़े दस टेल पीला